আইসার আদিলাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আমল করা পছন্দ করতেন সে আমল কোনো কোনো সময় এ আশঙ্কায় ছেড়ে দিতেন যে সে আমল লোকেরা করতে থাকবে ফলে তাদের উপর তা ফার্জ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আসাল্লাম জুহা সালাত আদায় করেননি আমি সে সালাত আদায় করি